এই মডিউলটি পর্যালোচনা করার পরে যারা সার্টিফিকেট অফ কমপ্লিশন পেতে চান তাদের জন্য একটি কুইজ অন্তর্ভুক্ত করা হয়েছে পাশ করার জন্য আশি শতাংশ নম্বর পেতে হবে কুইজটি যতবার প্রযোজন ততবার দেওয়া যাবে একজন অংশগ্রহণকারী হিসেবে আপনি গ্রেডস বিভাগে আপনার ব্যক্তিগত গ্রেড এর অগ্রগতি দেখতে পারবেন আপনার জন্য একটি আলোচনা ফোরামও উপলব্ধ থাকবে যেখানে আপনি ধারণা বিনিময় করতে পারবেন এছাড়াও যদি আপনি উপস্থাপিত কিছু ক্ষেত্র সম্পর্কে আরও জানতে চান তবে আপনার জন্য কুপরিপূরক সম্পদ কি সম্বলিত একটি বিভাগ উপলব্ধ রয়েছে এই মডিউলের বিষয়বস্তু পর্যালোচনা করতে ছয় ঘন্টা সময় লাগবে বলে আশা করা যায় উদ্দেশ্য ইন্টারনেটের আইনি জটিলতাগুলি বোঝা ইন্টারনেটের উন্নয়নে প্রভাব ফেলে এমন কিছু আইনি দিক ব্যাখ্যা করা সমস্ত নেটনাগরিকদের অধিকার রক্ষার জন্য কিভাবে বিভিন্ন আইনি পদ্ধতি তৈরি এবং প্রযোগ করা হয় তা চিহ্নিত করা